الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعود بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له শরী কল ওন সইদন ও সন দন ও হি বন محمداً عبده اللهم صل على তালা وعلى, آل محمد. كما صليت على إبراهيم وعلى জিন্দ বারিক আলম হম আলা কম الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا সুরা কাহ ফের একটা আয়াত তাবছি আয়াত একশো দশ বিশেষ এক মক্সাদ আয়াত তিলবত করা আমরা যারাই মসজিদে এসছি এবং ও মানুষ যারা মসজিদে নাই কিন্তু দিলের এক তামান্না এমন ভূ মানুষ পাওয়া যাবে যারা জান্নাত চায় মসজিদে যারা আসছে তারা অবশ্যই আল্লাহর লিখা আল্লাহর সাথে সাক্ষাৎ প্রার্থী আমরা আছি চাই আর সাক্ষাৎ হবে জান তো আল্লাহরণে আয়াতে বলেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ প্রার্থী যারা আছো যদি আল্লাহর সাক্ষাৎ চাও দিদার চাও তুমি একটা আমল করো শিখ মুক্ত জীবন বানাও তো মহাকিন হজরত বড়োরা বিল খাই কিছু আমল ইমানের সাথে মৃত্যুর কিছু আমল কারণ ইমানের সাথে মৃত্যু না হলে জানাতে যাওয়া তো আর হয়। সারা জিন্দগিনে এক আমল করলাম মৃত্যুর সময় শয়তানের প্রচন্ড ধোকা সবচেয়ে মারাত্মক ভয়ঙ্কর ধোকাটা শয়তান দেয় মৃত্যুর সময় আর দিতে আসছে মা বাবার সৌর ধৈরে আসে তখন তার তো ওই জ্ঞান থাকে না ওই মৃত্যুর যন্ত্রণা আলামত দেখে সে সব ভুলে যায় মা বাবাদের দুনিয়া থেকে চলে গেছে তারা থেকে আসবে ওই চিন্তা মাথায় নাই তো মা বাবা এসে শয়তান মা বাবার সুর ওতে এসে ধোকা দেয় যে আমরা ইমানের উপর থেকে জীবন বরবাদ করেছি তুমি ইমান নিয়ে কবরে যাই না ইমান নিয়ে কবরে এসে আমরা বড় মুসিবতে আছি আল্লাহ কে মেনে মুসিবতে যে শেষ মুহূর্তে শয়তানের ঢোকায় পরে যদি বেঈমান হয়ে ইমান হারা হয়ে কবরে যেতে হয় তো তার মতো দুর্ভাগার কে আছে যে গোটা জীবন দিনের উপর থাকার চেষ্টা করেছে কত মেহনত করেছে অথচ মৃত্যুর সময় ইমান ছাড়া কবরে যেতে হচ্ছে কি তো এবং বের করে আমাদের বড়রা আমাদের জন্য সহজ আমল বানিয়েছেন যেমন কিছু আমল আছে যেগুলোর পাবন্দি সব সময় করলে আশা করা যায় ইমরানের উপর মৃত্যু হবে আশা করা যায় এর মধ্যে অন্যতম একটা হচ্ছে প্রথম একটা একটা করে গনে করে একদম মুখস্থ করার মতো করবে। হাঁ ছেলেরা রেকর্ড করে অনেকে মুখস্থ না থাকলে তাদের থেকে রেকর্ড নিয়ে যাবেন অথবা যে ঠিকানায় পাওয়া যায় ওই ঠিকানা নিয়ে যাবেন এখন তো অনলাইন সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেকে খেদমত করতেছেন এই খেদমতটা তারা রেকর্ড করে করে অনলাইনে দিচ্ছে তো গুলো ওই ঠিকানা নিয়ে যান কোথায় পাওয়া যায় অনলাইনে কোন ইয়েতে পাওয়া যায় গুলো নিজেরা শোনেন আপন শুনান ঘরে শোনান অনেকে আমল করছেন আমরা জানি সবাই চেষ্টা করি ঘরের মধ্যে এগুলো কথাগুলো শোনাইতে তো দাওয়াতের কাজ হয়ে গেল নিজেও শুনলাম মসজিদ থেকে ঘরে শোনাই দিলাম দাওয়াতের কাজ হয়ে গেল এক নম্বর আমল যার মৃত্যুর সময় ইমানসহ মৃত্যুর আশা করা যায় সেটা নজরের হেফাজত পর্দার ওয়াজ শুরু হইলেই তো মেয়েদের বিরুদ্ধে যায় আমাদের কাছে মনে হয় ব্যাপারটা এমনই যে পর্দা শুধু মেয়েদের এই জন্য ওয়াজ মানেই মেয়েদের কথা বলা এই আমাদের মা বন্ধুর অনেকের কষ্ট এটা ক্ষোভ যে হজুররা খেলে আমাদের বিরুদ্ধে বলে না কারো বিরুদ্ধে বলার জন্য না পক্ষেই বলা पर्दार कथागुलू बोला कारुद्धाचरण नए बर पक्षागुल मानले आखरतूर आ नूर आया त्रिस एक त्रिश ये महान आया विशेषकर पर्दार कथा तो शुरू आया पुरुष कथा आगे হ্যাঁ পুরুষের ক্ষেত্রে পর্দার ক্ষেত্র কম মেয়েদের ক্ষেত্রে পুরুষের জন্যে শুধু দৃষ্টি অবনত করা জন্যে দৃষ্টি অবনত করা ঢিলে ঢালা কাপড় উপরে অরুণার মতো জড়িয়ে নেওয়া সৌন্দর্য গোপন্যা করা কার সামনে যেতে পারবে কার সামনে যেতে পারবে না বিস্তারিত মেয়েদের ক্ষেত্রে বেশি আসছে পুরুষের ক্ষেত্রে কম আসছে আপনি মুমিনদেরকে জানিয়ে দেন তারা যেন তাদের দৃষ্টিগুলো নিচে রাখে অবনত করে রাখে দৃষ্টি অবনত করা এটা যৌক্তিক দৃষ্টিকোণ থেকে ওটা অনেক জরুরি যে দৃষ্টি অবনত করলে মানুষ অনেক বড় বড় গুন থেকে বেঁচে যায় আমরা বুঝানোর জন্য বলে থাকি আর কি রাস্তায় দুই ট্রাক যখন ক্রস করে দুই ট্রাক বা দুই গাড়ি যখন ক্রস করে অথবা দুই গাড়ি যে ছোট গাড়ি বড় গাড়ি তো অনেক সময় হাইওয়ে রোডে দেখা যায় বড় গাড়িগুলো ওই যে হ্যাডলাইট যে মারে একদম সামনে উল্টা পাশে যারা থাকে কিছুই দেখে না গেল লাইট চালু থাকলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে তো নিয়ম হইলো যখন দুইজন দুইজনকে ক্রস করবা তো হেড লাইট একটু নামায়া দেবো জানেন তুমিও তাকে দেখো সেও তোমাকে দেখে হেডলাইট নামায়া দিলে দুর্ঘটনার কম সম্ভাবনা তো আমরা বলি যে আল্লাহ তারা জানো ওই কথাগুলোই বলেছেন এ এ মুসলমান আরেকজনকে ক্রস করবা তো ওই হেডলাইট দৃষ্টি নিচের দিকে তো সংঘর্ষের সম্ভাবনা কম থাকবে দুর্ঘটনার সম্ভাবনা কম থাকবে ঘুণার দিক আর আগে বাড়বে হাদিসে আসছে আল্লাহ রসুল সালিস নজর হচ্ছে ইবল এমন তীর নজর হচ্ছে ওই তীর মন তার হাদিসারা কাহা মা যে নজরের হেফাজত করবে আল্লাহার ভয়ে আল্লাহ বলেন আল্লাহর ভয়ে যে নজরের হেফাজত করবে আল্লাহ বলেন আব্দাল তুহু ইমানা আমি তার ওই নজরের হেফাজতের কারণে এমন এক অবস্থা তার দিলের মধ্যে তৈরি করে দেই যে ওয়াজি কল বিহি হালা বতাল ইমান তখন এমন ইমান তৈরি করে দেই যে ইমানের কারণে সে অন্তরে ইমানের মজা অনুভব করতে থাকে ইমানের মজা এটা কি জিনিস হ্যাঁ ইমানের মজা হচ্ছে অন্তর মসজিদে লেফটে থাকে অন্তর্মসজিদে লেফটে থাকে অন্তর মসজিদে লেফটে কেন থাকে সে মজা পেয়ে গেছে নামাজের আবাদতের মজা পেয়ে গেছে এই জন্য ইমানদারের উদাহরণ দেওয়া হয়েছে মসজিদের ক্ষেত্রে পানির মধ্যে মাছ যেমন যতক্ষণ পানিতে থাকে স্বস্তি আর নিরাপদে থাকে যেই না পানি থেকে ডাঙ্গায় ওঠানো হয় উপরে ওঠানো হয় তো সে ছটপট শুরু করে পানির মধ্যে ফেরত যাওয়ার জন্য মানে একজন ইমানদার মসজিদে ঠিক একই অবস্থা जत मस्जिद शांति मस्जिद कस्जिदे फेर आसान पानी फेर क्यों कारण से अबादते मजा पे हिमान हालावत हलाावत मानी मीठा हिमान मिस्टर लागे सोचा कथा तोमान मिस्टर लागार आलावत की मजा लागे अबादत कष्ट मन है দুই সে কষ্ট বরদাস্ত করে তার কাছে না মজা পেয়ে গেছে তিন ইমানের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হয়ে যায় গোটা দুনিয়া ছাড়তে প্রস্তুত ইমান ছাড়তে প্রস্তুত না বলে তাকে আগুনে ঢুকাই দিবে সে প্রস্তুত করা হয়েছে আগুনে ঢুকা দেওয়া হয়েছে ইমান ছাড়ে নাই টুকরা টুকরা এই আমলের মাধ্যমেও শেষ খাতেমা বিমান অবস্থায় মৃত্যু আশা করা যায় কেন মোল্লা আলী কার্লাহ আলাই বলেছেন বোখারির ব্যাখ্যা যিনি করেছেন বলেছেন যে ইমানের মজা একবার যদি ভেতরে ঢুকে যায় ইমানের মজা যদি কারো দিলে একবার ঢুকে যায় এটা আর কখনো বের হয় না তো যেহেতু ইমানের মজা একবার ঢুকে গেলে বের হয় না তো ওই অবস্থায় তো তার মৃত্যু হবে তো বোঝা গেল ইমানই মৃত্যু হবে তার মৃত্যুর সময় যদি চাই তো ইমানের হেফাজত করি নজর খালি হেফাজত এটাই খালি হেফাজত ও আমি কিন্তু টেলিভিশনের সামনে বসে বসে নজরের খেয়ানত করতেছি টেলিভিশনে কাদেরকে দেখছি সংবাদ পড়ছি সংবাদ শুনছি সংবাদ দেখছি কাদেরকে দেখছি যাদেরকে দেখছিস তাদেরকে দেখা আমার জন্য বিরুদ্ধে কথা বললে আমার কলিজায় লাগে না দিন আর সরিয়া উপহাস করলে আমার কলিজায় লাগে না কেন লাগবে আমার দিল থেকে ইমানের মজা চলে গেছে। বত নজরের কারণে নজরের খিয়ানতের কারণে আমার দিল থেকে ইমানের মূর চলে গেছে যার কারণে বিষয়গুলো আমার কাছে অত গুরুত্বপূর্ণ না এত বিষয় নাই খুব হালকা ভাবে করি অনেকে সামাজিক কালচার রক্ষায় নামাজ পড়েন এমন মানুষও আছে আছে আল্লাহ আমাদেরকে এত দামি একটা আমল এরপর ইস্তেকাম আর দৃঢ়তা দান করেন ভাই নজরের হেফাজত বড় জরুরি আমল যত পীর মাসায় আছেন তাদের কাছে ইসলামের জন্য নিজের সংশোধনের অন্যতম নজরের হেফাজত কর এটা বড় ভয়ঙ্কর জিনিস গুণা বহু গুনার মূল রাস্তায় চায় এটা হচ্ছে প্রবেশ পথ শয়তান এই রাস্তা দিয়ে ঢুকে ঢুকে আমাকে বহু গুণায় জড়াইয়া দেয় এক নম্বর নজরের হেফাজত করা তাহলে ইমানই মৃত্যুর আশা করা যায় দুই নাম্বার আমল। মিস ওয়াক যখন মৃত্যুর সময় তাকে ধোকা দিতে থাকবে যে ব্যক্তি মিস ওয়াক এর আমল নিয়মিত করেছে। আল্লাহ ফিরিস্তা পাঠাইয়া শয়তানের ধোকা থেকে ওই মৃত্যুর সময় তাকে রক্ষা করবে না ফিরিস্তারা তাদেরকে তাড়াইয়া দিবে শয়তানকে তাড়াইয়া দিবে ধর সর বহু মানুষ এই বঞ্চিত এর দ্বারা মুখ পবিত্র হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় এর দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করা যায় ব্রাশ দ্বারা আমার একটা কাজ হচ্ছে মুখ পরিষ্কার হচ্ছে এটাও জরুরি মুখ পরিষ্কার রাখা এটাও জরুরি না এলে রহমতের ফিরিস তারা আমার কাছে ভিড়বে না রহমতের ফিরিস তারা দূরে দূরে থাকবে মুখে গন্ধ আসে তারা ওই গন্ধ সইতে পারে না রহমতের ফিরিস্তারা গন্ধ সইতে পারে না গুনার গন্ধ সইতে পারে না এমনি বাহ্যিদ গন্ধ যেগুলো আছে ওগুলোও সইতে পারে না কাজে গুনাগারের কাছেও রহমতের ফিরিস্তা যায় না যারা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে তাদের কাছেও রহমতের ফিরিস্তারা যায় না কাজে ওই যে গোসল করে না জটলা বাবারা মনে করে মারিভূতি রসুল সাল্লাম বলে মানুষের যদি কষ্ট না হইতো তা আমি হুকুম করতাম প্রত্যেক নামাজে যেন সে মিস করে প্রত্যেকবার ওজোর সময় যেন নিঃস্ব করে মানুষের কষ্ট হয়ে যাবে যেন হুকুম করি না ভাই আল্লাহ রসুল সাল আল্লামের মৃত্যুর শেষ মুহূর্তে যে আমল গুলো নবী করেছেন কি সেগুলো কিছু বক্তব্য দিয়েছেন কিছু আমল করেছেন শেষ আমল নাইমানুকু নামাজের গুরুত্ব দিয়েছেন শেষ মুহূর্তের কথাগুলো নবী। যখন মৃত্যুর ফ্যাসা হয়ে গেছে জিব্রাহ জানাই দিচ্ছেন আল্লাহ করবো না জিব্রাইলের কাছে পরামর্শ চেয়েছেন নবী হাজরত জিব্রাহিম জানাইয়া দিচ্ছেন আপনি পরামর্শ চাচ্ছেন আল্লাহ তাল আপনাকে ইতিয়ার দিচ্ছেন সুযোগ দিয়ে দিচ্ছেন আপনি থাকতেও পারেন যেতেও পারেন এটা তো আপনার অবস্থা কিন্তু আল্লাহ অবস্থা শোনেন আল্লাহ আপনার সাক্ষাতের জন্য আগ্রহী হয়ে আসেন কি করবেন তখন আল্লাহ রসুল হাত উঠাইছেন আল্লাহ রফিক আল্লাহ আল্লাহ আল্লাহ আমার ওই উচ্চ বন্ধুর সাথে আমি মুলাকাত করতে চাই আমি চলে যেতে চাই এটা নবীর শেষ বক্তব্য কিন্তু এর আগে নবী কি কথাগুলো বলেছেন আসলে আর তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে আছে বান্দি হোক কাজের লোক হোক যারাই আছে অধীনস্থ যারা আছে যাদের মালিক তোমরা খবরদার এদের সাথে অসাদ করো না জুলুম করোনা এগুলো হচ্ছে নবীর শেষ বক্তব্য कपाल भाग्य टा कीम्मजान गाली दू भेबी शेष निश्वास त्याग करोले माथा देखिए আবু বকর রাজি আল্লাহ ছেলে আব্দুর রহমান চাবাইয়া রসুলকে দিচ্ছেন তো আল্লাহ হাবিব তখন ওই মিসওয়াক দিয়ে মিসওয়াক করছেন এটা হচ্ছে নিজের নবীর জিন্দিগির শেষ আমল মিসওয়াক একটা বিষয়ে খেয়াল করছেন আম্মা জানের মুখের লালা হচ্ছে নবীর জিন্দিগির শেষ খাবার হিসাবে ঢুকতে ভিতরে খাবার তো না খাবার বলা যায় না সেটা হচ্ছে আম্মা জানের লালা কি কপাল জানের। আবার ইন্তকালের পর হজরতাবু বকর যখন আসছেন কাপড় দিয়ে মোড়ানো নবী বসে বসে অজোর ধারায় না আবু বকর চোখের পানিগুলো গুলো ঝরঝর করে পরেছে ওই কাপড়ের মধ্যে যে কাপড়ে নবীকে দাফন করা হয়েছে তো বলে দেখো ওই পরিবারের কি কপাল আব্দুর রহমানের আবু বকরের দিকে তাকায়া নবীর মিসুয়াক কথা মনে পড়েছে সেও অংশীদার হয়ে গেছে জানের ওই জীবাণু মিসুয়াক দিয়ে নবী মিসুয়াক করেছেন আম্মা জানের লালা শেষ মুহূর্তে নবির ভেতরে ঢুকে গেছে আবু বকর কেঁদেছেন আবু বকরের চোখের পানি ওই কাফনের কাপড়ে পরে আবু বকরের চোখের পানি নবীর কবরে কপাল কি পরিবারের এক পরিবার সব। আল্লাহ কি কবল করেছেন গালি দেওয়ার আগে একটু এগুলো ভাইব আবু বকর কে গালি দেওয়ার আগে একটু ভ্যাবই কথা আম্মা জানের উপর অপবাদ দেওয়ার আগে একটু ভ্যাবই কথা বলব যাই হোক আল্লাহর নবীর জিন্দগির শেষ আমল কি ভাই নিঃওয়াক সকাল বিকেল ব্রাশ টুথপেস্ট আ কোন টুথপেস্ট ইউজ করতেছি তাও আমার খবর নাই। ওগুলো কোন কোম্পানির টুথপেস্ট তাও খবর নাই তারা সুরের চর্বি ব্যবহার করে কিনা তাও খবর নাই আমার এত কিছু ভাবার সময় আছে বাংলাদেশে বহু করা যেগুলোর মধ্যে সুরের চর্বি ব্যবহার হচ্ছে খবর নিয়ে দেখেন এগুলো তালাশ করে বহু খাবার বাচ্চাদের বিশেষ করে চকলেট জাতীয় যে খাবারগুলো অধিকাংশের মধ্যে শুরুরের চর্বি ব্যবহার করা হচ্ছে আমি তাহিব করি ডাব কোম্পানির প্রোডাক্টের মধ্যে আওয়াজ উঠছে শুরের চর্বি ব্যবহার করে আমি একটু তাহিব করি সেখানে দেওয়াই থাকে কোট থাকে ওই কোট নেটে সার্চ দিয়ে দেখি चर्बी को एक तलाश उद्बुग्ध करम कर फिर तला फिर मध्यम तला शयतान धोखा के बाचिया दीबें शेष मुहूर्ति इनशाला आशा जाए इमान सह कबरे जबर इन शह তিন নম্বর আমল সদাক সদাক আমল বেশি বেশি করা তো আশা করা যায় ইমানো যেহেতু হাজি ইন্না সদকা তুৎ ও এটা তো আল্লাহকে ঋণ দেওয়া হাসান আল্লাহ ঋণ চাইছেন ঋণ বলে ঋণ দিয়ে আল্লাহ কি করবেন আল্লাহর অর্থনৈতিক মন্দা নাকি আল্লাহর ভান্ডারে শুরু হয়েছে বান্দার কাছে ঋণ চাওয়া শুরু করছে হ্যাঁ বলে না ঋণ শব্দে আল্লাহ আমাদেরকে বুঝাইছেন যে ঋণ নিলে যেমন এটা ফেরত দিতে হয় আমিও ও ঋণ নিচ্ছি মানে আমি ওইটা অবশ্যই তোমাকে ফেরত দিব আর ফেরত দেওয়ার সিস্টেম কি বহুগুণে বাড়াইয়া দি সমান হয়ে যাবে আল্লাহ নবী বলে তো সদকার ওই সবাব তো আছেই নগদে দুইটা সবাব দুনিয়াতেই দুইটা লাভ সদকা এক নাম্বার হচ্ছে উল গে উল গরকা আল্লাহর নারাজি আল্লাহর রাগ আল্লাহর ক্রোধ আল্লাহর ক্ষোভকে নিভাইয়া দেয়া নিভাইয়া দেয় আল্লাহর রাগের ওই আগুনকে সৎকার পানি নিভাইয়া দেয় আল্লাহ বলেছে আল্লাহ নবী বলেছে তো বুঝা গেল যে বান্দা সৎকা করে তার উপর আল্লাহ অসন্তুষ্ট থাকেন না আল্লাহর রহমত তার উপর যেহেতু দুই নম্বর লাভ হচ্ছে আল্লাহ তাকে খারাপ মৃত্যু থেকে বাঁচাইয়া দেয় সৎকা খারাপ মৃত্যু থেকে বাঁচাইয়া দেয় তো ইমান বেঈমান হয়ে মৃত্যুবরণ করা এর চেয়ে খারাপ আর কি আছে বলেন বেইমান হয়ে মৃত্যুবরণ করার চেয়ে খারাপ মৃত্যু আর কি হইতে পারে আল্লাহ নী বলেন ইমানই মৃত্যু হাসিল করা যেতে পারে কয়টা গেল গনে গনে মুখস্থ করা তিনটা গেল। এক নাম্বার নজরের হেফাজত করা দুই নাম্বার মিসওয়াক আমল করা তিন নাম্বার সৎকার আমল করা চার নাম্বার সুক্রিয়া যে কোন নিয়ামতের সুক্রিয়া আদায় করা আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত দুইটা এক হচ্ছে দিন হিসাবে আমার জন্য ইসলামকে আল্লাহ তালা মঞ্জুরি দিয়েছেন আমাকে ইমামের মেয়ামত দান করেছে। এটা আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত দুই নাম্বার হচ্ছে ওই দিন শিক্ষার জন্য কবুল করেছেন এটা আমার জন্যে অন্যতম শ্রেষ্ঠ দুই নিয়ামত এই দুইটা কথাই কোরআনে আসছে সুরা হজরাতের শেষ আয়াতের আগের আয়াতে আসছে ইমানের কথা সুরা মিসায় আসছে নবী শ্রেষ্ঠ মেয়ামতের জন্য এই কথা লাকাদ লু আল্লাহ আল্লাহিনের উপর অনুগ্রহ করেছেন কেন কবুল করেছেন শিক্ষক হিসাবে তো এই জন্য এই নিয়ামত গুলোর সুক্রিয়া আদায় করা হিমানের সুক্রিয়া আদায় করলে হ্যাঁ নবীকে নবী হিসাবে পেয়ে শুক্রিয়া আদায় করলে তো আল্লাহ তারা ও আদা করেছেন আমি বাড়াইয়া দিব বাড়াইয়া কে দিবেন আর হিমান্ত আনতি বাড়াইয়া দিবেন হচ্ছে ওই ইমানটাকে দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত আল্লাহ টেনে নিয়ে যাবেন মানে চারটা গেল এক নাম্বার নজরের হেফাজত করা দুই নাম্বার মিসওয়াকের আমল করা তিন নাম্বার সৎকার আমল করা চার বলি শুক্রিয়া আদায় করা হ্যাঁ বললে মুখস্থ হবে পাঁচ নাম্বার সহবতে আল্লাহ মৃত্যুর একটা বড় জিলা হইতে পারে কেন কারণ কি কারণ হচ্ছে আল্লাহ আলাদের সোহবত বড় দামি জিনিস ডালার হুকুম হও। समाज विभक्त एक भाग हमारा मानसर संगीकार मन कर एक श्रेणी मानुषिबासधारण सहस्र मानुष के धोखा दे दुनिया कमायर जो भंडपीड़ा सोधा कथा समस्त भंडा देखा देना भाई तुम्हारे पीर के बाचा ले। पीर तुम तुम से आटके जासंदेहत असम्भव সে তোমাকে কেমনে বাঁচাবে তার নিজেরই তো ঠিকানা নাই এই হলো এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীরে ভাই পীর মানি তুমি যদি দওয়ানবাগী তর্জমা করো তাহলে ভণ্ড পীর মানে তুমি যদি ওই নদীর ওই পার যারা আছেন খাজা বাবারা তুমি যদি তাদের চিন্তা করো অবশ্যই ভন্ড। पीर मानी जो तुम मन करो एक अल्लाहवाल बेदे तो, तो अल्ला भाव विभक्त हो गाझी जाओना भंडा अल्लाहवाल सहबते जाए तो जावा जरूरी এই মাধ্যমেও আমায় আশা করতে পারি যে আমার হবে দুনিয়া আমার মহাব্বত থাকে তো আল্লাহ রসুল বলেছেন দুনিয়ায় যার সাথে যার মহাব্বত তার সাথে তার আখেরাত কেয়ামত সে আখেরাতে তার সাথেই উঠবে আল্লাহ থাকলে আল্লাহ থাকলে হাসরে উঠতে হইলে আমাকে তুই ইমান নিয়ে কবর দিতে হবে তো আল্লাহ ইমান সহ কবরে নেওয়ার ব্যবস্থা করে দেন এই আমলের মাধ্যমে পাঁচটা গেল ছয় নম্বর ছয় নাম্বার হচ্ছে আল্লাহর মহাব্বতের প্রকাশ করা আমি আল্লাহকে মহাব্বত করি এটাকে প্রকাশ করতে হবে আমাদের অনেক ভাই আছেন কিন্তু বিব্রত বোধ করেন মানুষ নামাজ করছেন আমি এখন আঙ্গুল দিয়ে ধরে ধরে দেখাইলে আপনারা কষ্ট পাবেন আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য এখানে বসি নাই ভাই আপনাদেরকে আখেরাতের কষ্ট থেকে বাঁচানোর জন্য নিজেকে আখেরাতের কষ্ট থেকে বাঁচানোর জন্য কিছু কথা বলছে বহু ভাই আছেন এমন যারা ইমানদার দিনদার নামাজ পড়ছেন কিন্তু খেয়াল করেনা করেন। দাড়ি কেন রাখবো এই বয়সে মানুষ চাচা ডাকবে ছুপি পড়বো মানুষ তো হুজুর বলবে আরে ভাই তোমার যদি মানুষ হুজুর বলে যে হুজুর না হইয়াও হুজুরের সুর ও ধর্ষ মানুষ তোমাকে হুজুর মনে করতেছে তুমি কেন আল্লাহর কাছে কথা শুনিয়েছি আপনাদেরকে হাকিমুল মুজদ্দি মিল্লা মৌলানা আশাফ আলী তানি রহমতুল্লাহ আলের বড় খলিফা হাজা আজিজুল হাসান মজরুব রহমতুল্লাহ আল কথা শুনিয়েছি আপনাদেরকে তাকে লোকেরা জিজ্ঞেস করেছেন হজরত আল্লাহর কাছে আপনি কি আমল পেশ করবেন আল্লাহ যদি জিজ্ঞেস করেন আজিজুল হাসান কি আমল নিয়ে আসতো দেখাও তো বড়দের হারত ছিল এমন যে অনেক আমল করতেন কিন্তু ভাবতেন কিছুই করি নাই তো বলে ভাই আল্লাহর সামনে দেখানোর মতো কোনো আমল তো আমার নাই হ্যাঁ একটা কাজ আমি কর্মনীয়ত করে রাখছি সেটা হলো আমি আমার দাড়িগুলার এমনি ধর্ম রবের সামনে দাড়িগুলো ধরে পেশ করবো আর বলবো তে মাহবুব ইস্কু ক্যার দে আমরা মৌলবীরা যখন উর্দু গজল টজল গাই উর্দু কবিতা টবিতা পড়ি আমাদের অনেক ভাই বিদ্রুপের সাথে বলে হুজুরা পাকিস্তানের মহাব্বত আর ছাড়তে পারল না আর তুমি যে সারাদিন বসে বসে হিন্দি ফিল্ম দেখো বলে না তারা আমি উর্দু বললে তোমার মানুষ কি যে চিন্তা খাজা হাসান মসজুফ বলে আমি আমার দাড়িগুলো আল্লাহর সামনে পেশ করে বলবো মালিক আমার কিছু নাই হ্যাঁ আমি একটা চালান নিয়ে আসছি তোমার হাবিবের সুরত ধরছি তোমার হাবিবের তা আসল আমার জানি আমার তার আলেমদের সাথে আমাকে আসরে ওঠাইও মালিক এই সুযোগ ছিল আল্লাহর মহাবতের প্রকাশ তুমি করতে পারতা উপরে কাপড় উঠাও না কেন আরে মানুষ গাইয়া বলবে দুই আঙ্গুল উঠাও তোমার কাছে মনে হয়েছে গাইয়া স্কেলে আর যে দেখলাম দুনিয়ার স্টার হাটুর উপরে উঠাইছে তখন আর দুই আঙ্গুল না এক হাত উপরে উঠায় তুমি আর আধুনিকতা মনে করতেছ কেন সমস্যা হচ্ছে আল্লাহর মহাব্বতের প্রকাশ আমি করবো ওই মানসিকতা আমার নাই বলে ওই মানসিকতা তৈরি করবেন বাংলা তুমি আমার কাছে আস দুনিয়ায় তুমি সন্তুষ্ট ছিলা আজকে আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্টি স্বীকৃতি দিয়া দিলাম ভাই ইমান মহাব্বত আল্লাহর মহাব্বত প্রকাশ মৃত্যুর সময় আমার লজ্জা লাগে না আমি আলহ্লামের সুর ও ধরতে আমার লজ্জা লাগে তো তুমি কোন মুখে হাসরের মাঠে নবীর সামনে দাঁড়াবা ভাই কোন মুখে নবী সৌর ধরতে পারো নাই তোমার লজ্জা লাগছে এখন তুমি না এখন লজ্জা লাগবে না সারা জীবন বিরুদ্ধে বইলা এখন নির্বাচন আসছে এখন দৌড়ে গেছো তুমি মনোনয়ন নেওয়ার জন্য তোমার দিবে নেতা কর্মীরা পিটাই আসাই করবে বেটা সারা জিন্দিগি আমার নেত্রীর বিরুদ্ধে কথা বলছো এখন আসছো মনোনয়ন নিতে ভাই হাসুরের মাঠের হালত তো এমন হবে আমার দুনিয়ার জিন্দগিটা আমি নবীর বিরুদ্ধাচরণ করলাম আর এখন যাচ্ছি জান্নাতের মনোনয়নের জন্য নবীর কাছে একটু সুপারিশ করে লজ্জা লাগে না লজ্জা লাগবে না ও ভাই যদি লজ্জা না লাগে লজ্জার ওই কঠিন মুহূর্তে যদি পড়তে না হয় বিব্রতকর পরিস্থিতি যেন পড়তে না হয় এই জন্য দুনিয়ায় থেকেই ইমান আল্লাহর মহাব্বত প্রকাশ করা লাগবে এটাও ইমান সহ মৃত্যুর একটা বড় আমল আল্লাহর মোহাম্মত প্রকাশ করা আসছে হাদিস আল্লাহ রসুল বলেছেন আজানের জবাব যে দেয় তার জন্যে আমার উপর সাফাত করা জরুরি হয়ে যায় আমি তার জন্য সাফাত করব নবী যার জন্যে সাফাত করবেন ওয়াদা করেছেন তার মৃত্যুটা বেঈমান ইমান হারা অবস্থায় হবে এটা কি আশা করা যায় না তো বুঝা গেল আজানের জবাব সহ মৃত্যুর আশা করা যায় আজানের জবাব কি আজানের প্রথম জবাব হচ্ছে আজান শিরা মুস্তিদে চলে আসা এটা হচ্ছে আজানের প্রথম জবাব অনেক ব্যাখ্যা আছে আজানের জবাবের অনেক ব্যাখ্যা আছে এক নাম্বার ব্যাখ্যা আছে যাদের উপর জামাত পুরুষরা তারা আজান শুনে মসজিদে চলে আসবে ব্যাখ্যা হচ্ছে আজান এর শব্দগুলো বলবে হুব হু ওই শব্দগুলো বলা একটু পার্থক্য আছে সেটা হচ্ছে হাইয়া আলাল হাইয়া আলা তাই হাদিসের শব্দ আলাহ হাইয়া আলহ হাইয়া আল আল এই দুই শব্দের সময় খালি বলবে লা বলবেলা পার্থক্য পুরা মধ্যে এতটুকু আমরা নিজের থেকে আরো দুইটা পার্থক্য বের করছি আল্লাহ পার্থক্য বের করছেন কয়টা একটা মানে দুই হাইয়া আলার সময় লা হাওলা পড়া এই একটা পার্থক্য আল্লাহর নবী বের করছেন আমরা পার্থক্য বের করছি আরো কয়টা কথা বলেন না তোর নবী বড় আমি বড় আমি বলো নবী পার্থক্য বের করছে একটা আমি বের করলাম কয়টা কাজী আমি নবীর চেয়ে কম জানি না বেশি জানি বেশি জানি বলেন না ডরান এটা তো উদাহরণ হিসেবে বলতেছি অনেকে ভয়েও বলেন আরে বেমান মসজিদ থেকে না কি আপনার কথা বলতেছি না যারা বাড়াইছি তাদের কথা বলতেছি আমি কি বাড়াইলাম যে না সাহেব বললেন সাধু আন্নাসুল্লাহ তা আমাদের অনেক ভাই আছে সাথে সাথে বলে সাল্লি ওসাল্লাম এক নম্বর পন্ডিতি করলাম না দূরদের কথা বলেন ওই জায়গায় দূরত পড়া এটা হচ্ছে আমার পক্ষ এক নাম্বার পন্ডিতি দুই নাম্বার পণ্ডিত হচ্ছে আছেনি। ওই এটা হচ্ছে না যেটা শরীয়ত না যেটা নবী যা করেন নাই যা বলেন নাই সাহাবা একরাম করেন নাই ওইটাকে দিন মনে করা এটা বিদাহ ভয়ঙ্কর গুণা এটা ভয়ঙ্কর গুণা রসুল্লা তো দূরদ কোন সময় পড়বো বলে দূরদের জায়গা আছে দূরদের জায়গা আছে সেই জায়গা হচ্ছে আজানের পরে আজানের পরে তারপর এই দোয়া পর্ব শেষে বলে শেষ হচ্ছে সিস্টেম আমি মন সিস্টেম বানাইলে ওইটা শরীয়ত হবে না ওটা হবে বেদাহ ওইটা গুণা সব পরিবর্তে গুণা হয়ে যাবে শেষ আমলের মাধ্যমে সারাদিন বেশি বেশি এই জিকির করা বলে মানুষ সারাদিন যে আমল করে ওই আমল অবসর টাইমে ঘুমাইলে মুখ দিয়ে ওই আমলে অটোমেটিক বের হইতে থাকে আমরা মজা করে বলি যে যে সমস্ত ছেলেবেলেরা হেল্পারের চাকরি করে বাসে হেলপার থাকে না তো এদের কাজ ঠিক এদের কাজ হলে ওই গেটে দাঁড়ায় দাঁড়ায় আর সারাক্ষণ বাইরে আর বলবে ওস্তাদ বামে প্লাস্টিক বলে না অভ্যাস হয়ে যায় তো শুনছি গল্প যে বউয়ের সাথে ঘুমায় রইছে রাত্রে ঘুমের মধ্যে বউকে থাপড়ায় আর বলে ওস্তাদ বামে প্লাস্টিক ওই যে সারাদিন যে এই কাজ করে ঘুমের মধ্যে ওইটা প্রকাশ পায় এটা মানুষের তবিয়ত তা হাসার কিছু না এটাই তো স্বাভাবিক এটাই স্বাভাবিক ও ভাই আমি আর আপনি যখন সারাক্ষণ ক্যালিমার আমল চালাবো ইলাহা ইসি বেশি লাহা ইহ পড়বো তো এটা আমার অভ্যাস হয়ে যাবে ইনশা আল্লাহ মৃত্যুর সময় আমাকে কেউ বলে দেওয়া লাগবে না এমনি আমার জবান দিয়া বের হবাহা ইল্ল মৃত্যুর সময় শেষ আমল হচ্ছে ইমান সহ মৃত্যুর জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা দোয়া করা দোয়াও আল্লাহ শিখিয়েছেন কি দোয়া রবা তুজি কুলু বিচ্ছুত করেন না আমাকে বিচ্ছুত করেন না আপনার পক্ষ থেকে আমার জন্য রহমতের বরাদ্দ দেন আল্লাহ আপনি তো দাতা আপনি তো দাতা এটা আপনার গুণ আপনি আপনি দাতা দেন আমাকে আপনার রহমত আমরা দোয়া শেষ করি এটা আমার অভ্যাস দোয়া শেষ করি এই কথাগুলো বলে আল্লাহ গুনা অবস্থায় মৃত্যু দিও না আল্লাহর কাছে এই দোয়া করে করে কান্নাকাটি করেন এটা বড় কঠিন জিনিস সারা জিন্দগি কামল করলেন গুণ অবস্থায় মৃত্যু হইল ও ভাই যে অবস্থায় মৃত্যু হবে ওই অবস্থায় তাই শুন তোমার জীবন যেভাবে কেটেছে মৃত্যু ওই অবস্থাই হবে আল্লাহর কাছে দোয়া করেন বেশি বেশি আল্লাহ অবস্থায় কবুল করো তোমার কালামের তিলাওয়া অবস্থায় কবুল করো তোমার গোলামী অবস্থায় কবুল কর মালিক শয়তানের গোলাম আল্লাহ মৃত্যু আমার ইমান সহ হবে ইনশা আল্লাহ এক নম্বর নজরের হেফাজত আমল শুক্রিয়া নিয়ামতের শুক্রিয়া সাদাকা, তিন নাম্বার সদাকা চার নাম্বার শুক্রিয়া পাঁচ নম্বর সোহবতে সালে সোহবতে যাওয়া ছয় নম্বর আল্লাহ প্রকাশ করা সাত নাম্বার আজানের জবাব দেওয়া আট নাম্বার বেশি বেশি করা নয় নাম্বার আল্লাহর কাছে দোয়া চাওয়া কি একটা ছুটে গেল সুহবতে সোহবতে নেককারদের সোহবতে যাওয়া ওইটা ছিল ছয় নম্বরে হ্যাঁ নেককারদের সোহবতে যাওয়া ছয় বা সাথে এটা ঢুকাইয়া দিবে হ্যাঁ আল্লাহ সোহবত আল্লাহ মোহাম্বত প্রকাশ করা সাত নম্বর আজানের জবাব দেওয়া হ্যাঁ নম্বর হচ্ছে বেশি বেশি জিকির করা নয় নম্বর হচ্ছে আল্লাহর কাছে গুণার শেষ এর জন্য আল্লাহর কাছে দোয়া করা নয়টাই হয়েছে হয়তো আলোচনায় ঠিক আছে এই নয়টা আমল আমরা খেয়াল করব। বেশি বেশি চিন্তা করবো ইশা আল্লাহ আল্লাহ হয়তো এই উচিরায় আমাকে মৃত্যুর সময় এই মানুষ কবুল করবেন ঈশা আল্লাহ আল্লাহ তাহলে তৌফিক দান করেন আমি আলহামদুলিল্লাহ